আনাস ইবনু মালিক রজাল্লাহ তাল্লাহ্ন বর্ণিত নাবী সাল্লি সাল্লাম বলেছেন সাজদায় অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্য রক্ষা কর এবং তোমাদের মধ্যে কেউ যেন দুহাত বিছিয়ে না দেয় যেমন কুকুর বিছিয়ে দেয়